মানবতা عليكم ورحمة الله الحمد لله رب العالمين. সম্মানিতারা বিশ্বের দর্শক শ্রোতা আমি আপনাদেরকে হাজ্যের উপর আলোচনা শোনার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করছি হজ ইসলামের একটি অন্যতম রকুল আল্লাহ বলেন ওয়াহুল বলেন্লাহুলা আল্লাহর জন্য যেন মানুষেরা আল্লাহর ঘরের হজ করে তাদের মধ্যে যারা সামর্থ্যবান মানে এই পর্যন্ত আসার জন্য যাদের সামর্থ্য রয়েছে যারা কুফরি করবে মুখাপেক্ষী ননুল্লাহ আলী সাল্লা সাল্লাম বলেছেন যে ইসলামের মূল ভিত্তি হল পাঁচটি জিনিসের উপরে পাঁচটি বস্তুর উপরে একটি হল শাহাদ আল্লাহ ছাড়া আর কোন সত্যিকার মাবুদ নাই এই ব্যাপারে সাক্ষ্য দেওয়া এবং তার পক্ষ থেকে জাকাত আদায় করা এবং রমাদানের রোজা বা পালন করা এবং যাদের সামর্থ্য আছে কাবার ঘর পর্যন্ত পৌঁছার মতো তাদের জন্য হজ করা হজ সারা বিশ্বের সকল মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছিল ইব্রাহিম আলাহাতামের পক্ষ থেকে আল্লাব বলেন ২৭ নম্বর আয়াতে আল্লাপাক বলছেন নবী ইব্রাহিম আলাহ সম্বোধন করে তুমি সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাও বিল তারা যেন হজ করে তুমি যে জায়গায় অবস্থান করছ অর্থাৎ জন্তু জানোয়ার যা সোয়ারে আরোহণ করার জন্য প্রস্তুত করা হয়েছে এবং তারা যেন আসে দূর দূরান্ত হতে তফসিরে ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন এবং শেখ বিন বাজ রাহমেলা এবং সৌদি আরবের স্থায়ী ফতোয়া বিভাগ আল্লাহ জিনা আদা এমা লীল ইফতাহ যেটা রয়েছে সৌদি আরবে এবং সেখান থেকে যে বিবরণ এসেছে তারাও এই তফসিরকে উল্লেখ করেছেন তাদের সেই ফতোয়ার কেতাবে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ এই নির্দেশ অনুযায়ী জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি তো ডাক দেব সারা পৃথিবীর মানুষকে হজ করার জন্য কিন্তু আমার এই ছোট্ট আওয়াজ কি সারা পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছাবে আল্লাহ বললেন সারা পৃথিবীর মানুষকে হজ করার জন্য হজের জন্য আগমন করার জন্য আল্লাহ পাক সেই ডাক সারা পৃথিবীর সকল প্রান্তে পৌঁছেছিলেন সুবাহ আল্লাহ হজ শুধুমাত্র একটি বানাওটি তীর্থ নয় বা তথা তথাকথিত পিলিগ্রিমেজ নয় যেটা মানুষ নিজেরা নিজেদের জন্য বানিয়ে নিয়েছে মানুষ কিছু কিছু জায়গাকে নিজেরাই দেব কেন্দ্র করে বা কোনো নে মানুষকে কেন্দ্র করে কিছু মানুষকে কিছু জায়গাকে পবিত্র স্থান বানিয়ে নিয়ে এবং কিছু সময় নির্ধারণ করে তারা সেখানে তীর্থে যায় বা হাজ্যে যায় বেড়াতে যায় সোয়াবিন নিয়ত করে এটা নিষেধ রয়েছে নবী সুল্লাহ আলহি সাল্লা বলেছেন আরেকটি হলো আল্লাহর ঘর কাবা মসজিদুল হারাম আরেকটি হলো বাইতুল এই তিনটি জায়গা ছাড়া এই তিনটি মসজিদ ছাড়া আর কোথাও সোহাবের নিয়তে বের হওয়া বৈধ নয় কাজেই সারা পৃথিবীর সকল মুসলমানদের জন্য এটা অত্যন্ত একেবারে দৃঢ়তার সাথে আস্থার সাথে জানা কর্তব্য যে কোথাও যেন তারা সোয়াবের নিয়তে এই তিন আল্লাহর ঘর ছাড়া যেন নিয়ত না করেন হাজ্যের অর্থে আল হাজ্য মায়ন আল কাস্ত হাজ্যের অর্থে হল নিয়ত করা অর্থাৎ সোয়াবের নিয়তে বিশেষ হুকুম আহকাম মেনে কাবার ঘরের তোয়াব সহ অন্যান্য হুকুম আহকাম যা রয়েছে আরাফার মাঠে অবস্থান সহ সকল কিছুকে শরীয় কোরআন এবং শূন্য অনুযায়ী পালন করার নামেও হাজের শব্দ আমি উল্লেখ করেছি যে তীর্থযাত্রা মানুষের বানানো তীর্থযাত্রা বা পিলগ্রিমেজ এটা নয় ইব্রাহিম আল্লাহ সালাতাম সকল মুসলিমের পিতা মিল্লাতা আবিকুম মিল্লতা তিনি সকল মুসলিমদের পিতা তিনি সারা পৃথিবীর সকল মানুষকে এবং তার ডেকেছেন হজ করার জন্য তারই পরবর্তী বংশধর ইহুদিরাও তার সন্তান সন্তান এবং মুসলমানরাও তার নবী এসেছেন ইব্রাহিম আলহ সাল্লা বংশধর থেকে এসেছেন কাজেই তাকেই ডাক দিতে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে তুমি সকল মানুষকে ডাক দাও এই ডাকের মধ্যে ইব্রাহিম আলাহ সাল্লা পরবর্তী যত উম্মত এসেছে যত নবী এসেছে সবাইকে সামিল করা হয়েছে যাতে তারা সবাই হজ যদি করতে হয় তীর্থ যদি আসতে হয় তাদেরকে ইসলামের হজ ফরজ হওয়ার জন্য কতগুলা কারণ রয়েছে কতগুলা শর্ত রয়েছে হজ ফরজ হওয়ার জন্য কতগুলা শর্ত রয়েছে তার প্রথম শর্তই হলো ইসলাম গ্রহণ করা যেটা এবন রাজ তাহলে আনুহার হাদিস প্রমাণিত হয় যে প্রথম হল ইসলাম গ্রহণ ইসলাম যে গ্রহণ না করেছে তার হজ করার কোনো অর্থ হয় না আমরা শুনেছি কিছু কিছু ইতিহাসে যে কোনো কোনো শিখ হজ করেছেন শুনেছি গুরু নানক ওনাকে হজ করেছেন শিখদের নেতা কোন কোনো হিন্দু ভাইও হজ করেছেন কিন্তু ইসলাম গ্রহণের আগে হজের কোনো গ্রহণযোগ্যতা নেই প্রথম কথা হল ইসলাম গ্রহণ শাহাদ আল্লাহ ছাড়া আর কোন সত্যিকারের মাবুদ নাই কারো কাছে আশ্রয় প্রার্থনা করা যাবে না কারো কাছে বিপদ মুক্তি প্রার্থনা করা যাবে না কারো কাছে দোয়া করা যাবে না কারো কাছে কসম খাওয়া যাবে না একমাত্র আল্লাহ ছাড়া এই এক আল্লাহ ছাড়া আর কারো এবাদত করা যাবে না মনের গভীরতা থেকে এবং দৃঢ়তার সাথে এবং অনর মন মানসিকতার থেকে যখন এই সাক্ষ্য প্রথম দেওয়া হবে তখনই তিনি হজ করতে পারবেন তার আগে সালাত রয়েছে জাকাত রয়েছে শ্রম রয়েছে আমি সুক্রিয়া জানাই পিএসটি বাংলা বিভাগকে সারা বিশ্বের মানুষের কাছে ইসলামের বাণী এবং আদর্শ ইসলামের মহান এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য যা তারা সুযোগ করে দিয়েছেন কেন ইসলাম শুধু কতিপয় মুসলমানের জন্য নয় প্রত্যেক সারা পৃথিবীর সকল ভাষাভাষী সকল রং সকল জাতির জন্য ইসলাম গ্রহণ করা কর্তব্য রয়েছে এবং তাদের কাছে ইসলামের বার্তা পৌঁছতে হবে আল্লাহাক বলেছেন আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন হলো আসমান জমি সৃষ্টি করা এবং মানুষের গায়ের আকৃতির যে বিভিন্নতা এবং তাদের ভাষার বিভিন্নতা কেউ বাংলা ভাষায় কথা বলে কেউ উর্দুতে কথা বলে কেউ ইংরেজিতে কথা বলে আরবি ভাষা কোরআনের ভাষা মর্যাদাবান ভাষা পৃথিবীতে হাজার হাজার ভাষা রয়েছে হাজার হাজার জাতি রয়েছে হাজার হাজার দেশ রয়েছে সকলের কাছে ইসলাম পোষতে হবে প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে তাদের কানে পক্ষ থেকে যে বাংলা ভাষায় ইসলামের বাণী পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই জন্য তাদের জন্য শুক্রিয়া করছে দান করুন আর আল্লাহ নবী পাঠিয়েছিলেন তাদের নিজের ভাষায় তারা সেটা পৌঁছাতে পারেন তাদের কমের কাছে সারা পৃথিবীর মানুষের কাছে হজ্যের আহ্বান যেটা জাতির পিতা বা সকল মুসলিমের পিতা সকল নবীদের পিতা ইব্রাহিম আলহ্লা করেছিলেন সেখানে আমি শুরু করছি হজ আমি বলেছি সেটা হলো প্রথম অর্থ হলো সবাব রয়েছে আল্লাহ হাদিস সহেল বুখারি এবং মুসলিম রয়েছে যে ব্যক্তি হজ করল হজের মধ্যে রাফস করল না সম্মানিত সারা বিশ্বের শ্রুতমন্ডলী আমরা পরে আবার আপনাদের ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ समाज लोकदेलमय बहुदी हेदायत दिए थके जे परे परे। है। आज क्यों तुम्हारे मध्य चिंता देखने अनु रोट साढ़े दस टेस्ट लागे आनी जा करें तरह पक्षे कुलते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 দেখুন সারা বিশ্বের সম্মানিত দর্শক শ্রোতা আমরা একটু ছোট্ট ব্রেকের পর আপনাদের কাছে আবার হজের আলোচনা নিয়ে ফিরে আসছি হজ অত্যন্ত জরুরি একটি আবাদত ইসলামের মৌলিক স্তম্ভ সমূহের মধ্যে একটি বড় স্তম্ভ এবং এর বহুত ফজিলত রয়েছে এর ফজিলত সমূহের মধ্যে নবী সাল্লি সাল্লাম বলেছেন যে হাদিসটি মুসলিমে বর্ণিত হয়েছে মান হাজা ফলাম ইয়ারফুস ওয়ালাম ইয়ফুক রাজা যে ব্যক্তি হজ আদায়ী করল হজের মাঠে কোনো রাফাস করল না রাফাস বলতে ওলাম আলোচনা করেছেন যে স্ত্রী সহাস বা স্ত্রী মিলন বুঝিয়েছেন ওয়লা মিয়া ফাঁসে বলতে যে কোন ধরনের আর কাজ সেটা হলো ফাঁসেকি এই স্ত্রীর কাছে না যাওয়া এবং কাজ থেকে থাকা। অবস্থায় কেউ যদি এখলাসের সাথে হাজ্যের বিধিবিধান সম্পূর্ণ পালন করে দেশে ফিরে তাহলে রাজা কাইয়মা ওয়ালাদাত সে এমন ভাবে যেন ফিরে আসলো যেন তাকে আজকেই সদ্য তার মা প্রসব করলো অর্থাৎ সে এক সদ্য প্রসূত বা সদ্য ভূমিষ্ঠ শিশুর মতোই নিষ্পাপ হয়ে গেল এইজন্য জন্য হজে যারা যাবেন কতগুলো জিনিস তাদের সামনে উপস্থিত থাকতে হবে বা কতগুলো সতর্কতা তাদের অবলম্বন করতে হবে একটি হলে এখলাস তাদের হজটি যেন আল্লাহর জন্যই হয় লোক দেখানো না হয় এবং কোনো স্বার্থে যেন না হয় আল্লাহর জন্য হতে হবে দুই তাদের মালটা হতে হবে পাক পবিত্র কেন ইল্লা তৈ আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না একটি লম্বা হাদিস রয়েছে আল্লাহ নবী বলেছেন যে কোনো ব্যক্তি যখন হারাম মাল নিয়ে হজের দিকে রওনা হয় সেখানেও ফেরেস্তারা ডাকতে থাকে আকাশ থেকে আর যে ব্যক্তি হালাল মাল নিয়ে রওনা হয় সেখানেও ফেরেস্তারা ডাকতে থাকে উপর থেকে যে ব্যক্তি এখলাসের সাথে হালাল মাল অবলম্বন করে হজে রওনা হলো সোয়ারিতে পা রাখলো আসমান থেকে একজন আহ্বানকারী ডাকতে থাকে যা হালাল তোমার যে উপার্জন তোমার যে মালামাল নিয়ে বেরিয়েছ সেটা তোমার হালাল রাহতোকা হালাল তুমি যে জীব বা সোয়ারিত আরোহণ করেছো সেটা হালাল তোমার হজ ইনশা আল্লাহ কবুল হবে তুমি নিষ্পাপ হবে ইনশাআল্লাহ আসমান থেকে একজন ডাকতে থাকে যে হে হজ রওনা কারি তোমার মাল হারাম তোমার যে জানোয়ার যে আরোহণ করেছো যে যানবাহনে সেটা হারাম তোমার হজ কবুল হবে না তোমার গুণা মাফ হবে না তোমার সেই হজে যাওয়ায় কোনো লাভ নেই এই জন্য যারাই হজে বের হবেন তারা শুধু নাম করার জন্য মাল মাল অন্যের খেয়ে অন্যকে ক্ষতিগ্রস্ত করে এ ক্লাস ছাড়া হজে বের হয়ে তাদের কোনো ফায়দা হবে না এটা স্পষ্ট করে এখানে বলে দেওয়া হয়েছে আল্লাহ নবী বলেছেন আল্লাহ বলে অমরা তো এলা অমরা এক হজ থেকে আরেক হজ এক অনেক হয়ে যাবে অন্য হাদিস এসেছে মাজিতুনি মাতেল এর যদি তারা কাবিরা গুনার থেকে বিরত থেকে থাকেন সুতরাং হজে যাওয়ার আগেই আল্লাহর কাছে কাবিরা গুনার থেকে তওবা করে এবং তওবার কতগুলো শর্ত আছে তিনটি শর্ত একটি হলো এই মুহূর্তে পাপ কাজ বাদ দেওয়া যে আমি পাপ কাজ আর করছি না লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া যে আমি কেন এত পাপ করলাম আর ভবিষ্যতে একেবারে নিয়ত করা দৃঢ় সংকল্প করা আমি আর কোনোদিন গুনার কাজ করব না এই তিনটি জিনিস একত্রিত হলে তাকে বলা হয় তওবা বা ফজে যাওয়ার আগেই মানুষ যেন এখলাসের সাথে তওবা করে হজের দিকে বের হয় এবং কাবিরা গুনার থেকে পরিষ্কার হয় পরিচ্ছন্ন হয় তো মাফ করে দেবে যে ব্যক্তির হজ কবুল হল তার যা তার সব একমাত্র জান্নার ছাড়া আর কিছুই নয় কাজেই হজ এমন ভাবে করবেন যেন হজ আপনার জান্নাতের উশিলা হতে পারে হজ আপনার নাজাতের উশিলা হতে পারে এখন দর্শক শ্রোতা আমরা এত যে পবিত্র একটা কাজ এত যে জরুরি একটা কর্তব্য এর কি শর্ত রয়েছে মানুষ তত ইলেলা কোরআনে ক্যারেমে এসেছে এবং হাদিসে এসেছে মানুষ তত ইলেলা এই মানিস তত আইলে হি সাবিলার অর্থটা কি আলম আলামাগন বিশেষ করে সৌদি আরবের গোলামাগন এর যে ব্যাখ্যা করেছেন এমনি তাইম রাহেম আহ যে ব্যাখ্যা দিয়েছেন সেগুলোকে আমি একত্রিত করে আপনাদের সম্মুখে মানিস তথা ইলে হিসাবিল আর ব্যাখ্যা প্রদান করছি উপস্থাপন করছি এস্তে তাঁয়ের কয়েকটা অর্থ আছে এস্তে তা অর্থ হল পারঙ্গমতা সক্ষমতা কি কি সক্ষমতা থাকলে মানুষ হজে যেতে পারে এক নম্বর হল তার মালের সমর্থ থাকতে হবে আমার এত পরিমাণ মাল আছে যে মাল নিয়ে আমি একটা জানোয়ার বা যানবাহন কিনতে সক্ষম বা যানবাহনের ভাড়া বহন করতে সক্ষম এবং আমি হজের এত দূরে যাব সেখানে যে আমার খরচ আছে সেই খরচাতে আমি বহন করতে সক্ষম শুধু এতটুকু হলে হবে না আমার শারীরিক সক্ষমতা আছে কিনা আমার মাল আছে আমার টাকা পয়সা আছে কিন্তু শারীরিক দিক থেকে আমি অত্যন্ত নাজুক হয়ে পড়েছি বিরুদ্ধ হয়ে পড়েছি কিংবা এমন অসুস্থ হয়ে পড়েছে লাইউরুজাবার ওহু বলা হয়েছে যে এই অসুস্থতার থেকে আমার আর সুস্থতার বাহ্যিক কোনো লক্ষণ নেই এমন পরিস্থিতি যদি হয় তাহলে সেটা ইস্তেতাহাত হবে না আরও ইস্তেতাহাতের মধ্যে বলা হয়েছে যে রাস্তার ইস্তেতাত অনেকেই বলেছেন যে রাস্তা এমন বিপদসংকুল হয়ে গেছে যুদ্ধ লেগে গেছে যানের ভয় হয়ে গেছে এটা কেউ কেউ কেউ ইস্তেতাহাতের মধ্যে ধরেছেন এমন পরিস্থিতি হলেও যাওয়ার সামর্থ্য থাকতে মালি এবং দৈহিক সামর্থ্য থাকা সত্ত্বেও সেটা সক্ষমতার মধ্যে গণ্যবেলা ধরেন নেই অনেকে নারীদের জন্য আরেকটি স্ত্রে তাতের কথা রয়েছে সেটা হলো তাদের সাথে মাহারাম থাকতে হবে মাহারাম হল যাদের সাথে তার সরাসরি বিয়ে হওয়া বৈধ নয় এমন লোকজন স্বামী ভাই বাবা ভাতিজা ভাগনা ইত্যাদি ধরজনের যাদের সাথে বিয়ে বৈধ নয় এমন কেউ অবশ্যই তার সাথে থাকতে হবে না হলে দৈহিক সমর্থ মালের সমর্থ এবং রাস্তাঘাট নিরাপদ থাকা সত্ত্বেও তার জন্য একা একা হজে যাওয়া বৈধ হবে না এ ব্যাপারে অধিকাংশ আলিমগন একমত এবং সৌদি আরবের আলিমগন এ ব্যাপারে নির্দিধায় ফতোয়া দিয়েছেন কাজেই আল্লা নবী সাল আলিয়া বলেছেন তার কোন সুতরাং মাল আছে সমর্থ আছে অন্যান্য সমর্থ আছে এর জন্য আমি একা একা হজে বেড়িয়ে পড়ব। এটা কোনো মহিলার জন্য বৈধ নয় কেন পথে অনেক দুর্ঘটনো ঘটতে পারে কাজে এই কতগুলো এস্তেত যার মধ্যে থাকবে তারা হজে চলে আসবেন অনেকে নিজেদের এস্তে তাহাতের বিয়ে দেওয়া বাকি আছে এখনো পর্যন্ত অমক আমার শোধ হয় নাই অমুক জমিটা আমার কেনা হয় নাই আমি জীবন শেষ করে সকল সমস্যা যা দেখছিছি সব সমাধান করে তারপরে আমি হজে যাব কিন্তু এটা আল্লা নবীর পক্ষ থেকে কথা নয় নবী সালাম যে যার উপর হজ ফরজ হয়েছে কেউ কেউ আল্লাবীর মারফু বলেছেন হাদেশটাকে তা ফালিজিলু তারা যেন তাড়াতাড়ি করে কেন সে জানে না সামনে তার আয়ু কয়েকদিন আছে সে অসুস্থ হয়ে পড়তে পারে তার মালেরও সমস্যা হতে পারে কাজেই যার উপর হজ ফরজ হয় সে যেন খুব দ্রুত গতিতে তাড়াতাড়ি যেন সে হজ আদায় করে দেয় নবী সাল্লু আলিয়াসাল্লাতামও হজ করেছেন কারো কারো মতে হজ ছয় হিজড়িতে ফরজ হয়েছে নয় হিজড়ি ফরজ হয়েছে এটাই ভালোভাবে বোঝা যায় কেননা হজরত আবু করজিয়া তালুকে নবী সাল্লু আলিয়াস্লা সাল্লাম নবম হিজড়িতে হজের আমির করে প্রথম পাঠিয়েছিলেন এবং নবী সাল্লু আলিয়াসাল্লাম দশম হিজড়িতে হজ আদায় করেছেন সুতরাং নবী সাল্লু আলিয়াস্লাম হজ ফরজ হওয়ার পরে হজ আবাই করতে খুব বেশি দেরি তিনি করেন নাই সুতরাং আমাদেরকে যত তাড়াতাড়ি হজ ফরজ হয় তত তাড়াতাড়ি এখলাসের সাথে হালাল মাল নিয়ে হজে বের হয়ে পড়া উচিত হজে যাওয়ার সময় অনেকে মনে করেন যে এমন বুজুর্গ হয়ে যাবো এমন নিঃস্বার্থ হয়ে যাব এমন মালামাল ছাড়া যাবো যে তওয়াক করে আল্লাহ এটার নাম তাওয়াকুল নয় এটার নাম হলো তাওয়াকুল পরনির্ভরশীলতা এমন এ কিছু কিছু হাজি সেই যুগে মালামাল ছাড়াই কি টাকা পয়সা ছাড়াই হজে রওনা করতেন এবং বলতে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে কোরআনের আয়াত নাজেল হলো যে তোমরা প্রস্তুতি নিয়ে হাজে যাও যখনই প্রস্তুত হয়ে গেল তখনই হিনশা আল্লাহ মানুষ যেন হজের জন্য রওনা করে এবং তারা যেন দেরি না করে হাজ্যের জন্য নবী সাল্লাহ আলী সাল্লা সাল্লাম কিছু মেকাত নির্ধারণ করেছেন কেননা সারা পৃথিবীর সকল প্রান্তর থেকে মানুষগুলো হজে আসবে সারা পৃথিবীর সকল প্রান্তর থেকে লোকগুলো তাদের মনের আবেগ নিয়ে তাদের মনের আকর্ষণ নিয়ে এবং কাবার ঘরে টানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য লাখো লাখো মানুষ একত্রিত হয়ে তার দরবারে তাও এদের ঘোষণা দেওয়ার জন্য উপস্থিত হবে সূত্রাং কিভাবে আসবে কেমন করে আসবে তাদের লেবাস কেমন হবে কোন পদ্মে তারা রওনা হবে এটা নির্ধারিত নবী সাল্ল আলি সাল্লা সাল্লাম করে দিয়েছেন শরীয়ত নির্ধারণ করতে পারেন শুধুমাত্র দুই সপ্তাহ একজন হলেন আল্লাহ তলা আরেকজন হলেন তারই নবী মোহাম্মদ সাল্ল আলি সাল্লা সাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে ওহাই আসা ছাড়া তার নির্দেশনা ছাড়া তিনি কথা বলেন না সুতরাং তিনি সারা পৃথিবীর আসতে হবে সেটা হলো মেয়ে আর কোন কোন স্থান থেকে এহারাম করতে হবে বা হজের পূর্ণাঙ্গ নিয়তকে লাভবায়ক বলতে হবে সেই হলো এক মেকাত এই দুই প্রকারের মেকাঁতের বর্ণনা ইনশা আল্লাহ পরবর্তী আলোচনায় এটা উপস্থাপন করার চেষ্টা করব আসসালাম আলাইকুম ওর বাক আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই না দেখুন আমার আলোচনা একমাত্র বাংলায় शिष्ट नीतिमाल इश्वे जनप्रिय उठे देखने आठट सम्प्रचार सकाल सतटदेश जक आरिक बार्ता धर्मतत्वर कोष्टीपाथर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 এবং কারো নন মুখাপেক্ষী ননাম তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি তার সমতুল্য আর কোনো তেত্রিশ নবজি সাল্লা সাল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান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 আপনি যে উপাসনা করেন তাকে সুরাই ই